সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আজমাইন। প্রিয় দর্শক মন্ডলী সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই বাংলা পিস টিভি দেখছেন শুনছেন আমাদের সাথে রয়েছেন দিনী প্রোগ্রামে রয়েছেন আল্লাহ আপনাদেরকে জাজাই খায়ের দেখ এবং দিন শিক্ষা যে ফরজ এরই মাধ্যমে এই অশিলের মাধ্যমে যে আপনারা দিন শিক্ষা ফরজ পালন করছেন তার জন্য আল্লাহ আপনাদের কাছ থেকে তা কবুল করুন গ্রহণ করুন আল্লাহ আমি আমাদের ইসলামী অর্থনীতির আলোচনার ধারাবাহিক পর্যায়ে আমরা আলোচনা করছিলাম যে ইসলামী অর্থনীতি পরিচ্ছন্ন হবে এবং যে যাই উপার্জন করবে মুসলিমদের যে কোনো মানুষ যা উপার্জন করবে তা হতে হবে পবিত্র এবং হালাল তার ভিতরে কোনো প্রকারের হারামের দুর্গন্ধ থাকবে না আলোচনা করছিলাম যে ধর্মের নামে ধার্মিক মানুষদের মাঝে প্রভাব সৃষ্টি করে কিছু সাদা মানুষের মনকে লুটে তাদের মাঝে যাদের ভিতরে শির্কের এবং বিদাতের জঞ্জাল আছে সেই শ্রেণীর মানুষকে শিকার বানিয়ে কিছু মানুষ উপার্জন করছে এই পর্যায়ে আমরা আলোচনায় বলছিলাম এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা যেন কোনো প্রকারের হারামে জড়িত না হই হালাল ছাড়া অন্য কিছু খাদ্য না খাই এবং বিশেষ করে সির্ক থেকে সতর্ক করেছেন আর ইসলাম হচ্ছে শিরকের পরিপন্থী পরিপূর্ণভাবে ইসলাম সির্কের বিরোধী সুতরাং কোন তৌহিদবাদী মুসলিম না এই সিরকি ব্যবসা করতে পারে না সিরকি তাবিজ লিখতে পারে না সিরকি তাবিজের ব্যবসা করতে পারে আর না শিরকি তাবিজ ক্রয় করে তা ব্যবহার করতে পারে কারণ সর্বতভাবে তাতে সিরিক রয়েছে আর তা ব্যবহার করলে মানুষ কি হয়ে যাবে মুসরেক হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা শির্ক থেকে মুক্ত হই আমরা যেন কোনোভাবেই আল্লাহ তালার সঙ্গে সিরিক করে না বসি কোরআন মাজিদের প্রথম আদেশ জানেন কি সর্বপ্রথম আদেশ কোরআন পড়ছেন আলিফলিম মিম আল কিতাব ওলার পড়তে পড়তে প্রথম আদেশ আল্লাহ তালার কী কোরন যে আপনার সামনে আছে কোরআন আপনি পড়ছেন পড়তে পড়তে পড়তে পড়তে প্রথম যে আমরের সিগা আদেশ সূচক শব্দ ব্যবহার করা হয়েছে মানুষ করো সেটা হচ্ছে কি ও তৌহিদবাদী হুবাকুম ইবাদতো কার করো। কর তো কার করো। সাহায্য চাও তো কার কাছে চাও একমাত্র আল্লাহ এবং আল্লাহর কাছে চাও আল্লাহ ছাড়া অন্য কিছুতে বিশ্বাস রেখো না যদি তোমার কোনো বিপদ আসে সেই বিপদ থেকে উদ্ধারকারীকে আল্লাহ আর যদি তোমার কোন অমঙ্গল আছে সেই অমঙ্গল দূরীকরণকারী কে আল্লাহ তোমার বিপদ তার আল্লাহ যেখানেই থাকো সেখানেই সাহায্যকারী একমাত্র সাহায্যকারী কে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ না সুতরাং তৌহিদবাদী না কোনো পাথরের উপরে ভরসা রাখে আর না মাটির উপর ভরসা রাখে না কোন ধাতুর ওপরে ভরসা রাখে না আংটির উপর ভরসা রাখেজের উপরে ভরসা রাখে না জীবশাখের উপর ভরসা রাখে আর না আল্লাহ ছাড়া তার উদ্ঘাটনকারী তার দূরীকরণকারী কেউ নেই আর আল্লাহর পক্ষ থেকে যা আসে তা রতকারী তৌহিদেশ কোরনের প্রথম নিষেধের তৌহদবাদী না। আমাদের বিশাল কোরআন বিশাল গ্রন্থ আমাদের কাছে পবিত্র গ্রন্থ সেই কোরআন উন মজিদ কোরআন যেটা আমাদের জীবন ব্যবস্থা তাতেই ব্যবস্থা দেওয়ার সময় সর্বপ্রথম নিষেধ বলা হয়েছে তোমরা আর হয়ে যেও না। কারণে আপনি বুঝতেও পারবেন না আর মুশরেক হলেই সর্বনাশ হয়ে যাবে আপনার জীবন অচল হয়ে যাবে আপনার কিল হয়ে যাবে বিশাল বিশাল আমল আপনার ধ্বংস হয়ে যাবে তাই না বিশাল একটা গাড়ি খুব দামি গাড়ি লক্ষ লক্ষ টাকার দাম সেই গাড়ির কিন্তু হয়তো আপনি ভাবছেন একটা আপনি এমন কাজ করে দেবেন যে কাজের দেবেন যে কাজের জন্য আপনার বেকার হয়ে যাবে গাড়িটা তাই না সামান্য জিনিস নেই কি বলো ওটাকে বল টিউব নেই চাকায় যদি হাওয়া না থাকে গাড়ি চলবে না যতই দামি গাড়ি হোক ওইটা বের করে দিলেই আপনার গাড়ি চাকা হাওয়া বেরিয়ে যাবে খালাস আপনার অত দামি গাড়ি চলবে না সির্ক সামান্য সামান্যতম শির্ক যদি আপনার মনের ভিতরে আপনার ইমানে ঢুকে যায় তো আপনার ইমানটাকে রূপে বরবাদ করে দেবে ছুই থাকবে না আপনি তো শির করবেন না আল্লাহ জানেন না আল্লাহর নবী শিরিক করতে পারেন আল্লাহর নবী কোনদিন শিরিক করতে পারেন না কিন্তু নবী তোমারও আমল বিশাল তোমার মতো আমল আর কারণেই সব থেকে শ্রেষ্ঠ মানব বরং আশরাফুল আশরাফুলের মোহাম্মদ রসুল্লা তারই আমল হচ্ছে সবচেয়ে বেশি ভালো নবী তু কর না হলে। তোমারও আমল সমূহ পণ্ড হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আমি আপনি যদি আমাদের আমল আর কি আছে কতটুকু আছে আমরা যদি তাতেই আবার শিরিক করে বসি অবস্থাটা কি হবে শিরিক করবেন না অনেক মানুষ বেশি আমল করতে পারে না ফরজ পালন করে সুনত পালন করতে পারে না ফাজাইল মানতে পারে না তাই না কিন্তু কমসে কম যদি সিঁড়ি যদি সিঁড়িখ থেকে বেঁচে থাকে তার বাঁচার উপায় হয় কেয়ামতের দিনে যদি আপনার বহু পাপ থাকে কিন্তু শিরিক না থাকে তাহলে আপনি বাঁচার আশা করতে পারেন একদিন না একদিন হয়তো আল্লাহ তালা যদি মাফ না করেন যাহার নামে ভুগে একদিন না একদিন কোথায় যাবেন জান্নাতে যাবেন আর যদি শিরিক থেকে থাকে তাহলে কোনোদিনই আপনি জান্নাতে যেতে পারবেন না মা ইন্না হুমায়ির হার্লাহ যে ব্যক্তি শিরিক করবে আল্লা তালা তার জন্যে জান্নাতকে হারাম করে দেবেন আর ঠেকানা হবে কোথা নাম আর যদি শিরিক না করেন তাহলে আল্লাহ ইচ্ছা করলে আপনার আপনার গুণে আল্লাহ আপনাকে বেহেস্তে দেবেন কিভাবে দেখা যাবে এক লোক কেয়ামতের মাঠে উপস্থিত হয়েছে নিরানব্বইটা রেজিস্টার রেজিস্টার মানে পাপপূর্ণ লেখার খাতা লিখছেন না কেরাম কাতিবিন লিখছেন দেখতে পান না না দেখতে পাবেন নিরানব্বইটা রেজিস্টার তার সামনে রাখা হয়েছে সব কি লেখা আছে পাপ লেখা আছে আল্লাহ আকবার পাপ বলতে কি পাপিরাগোনা আকবরুল কাবায়ের নেই আকবরুল কাবায়ের রাখলে তখন তার কোন চিন্তাই নেই আকবরুল কাবায়ের থাকলে আর তো কোনো এখন সমস্ত পাপ আছে নিরানব্বইটা রেজিস্টার যদ্দূর টাকায় তদ্দূর লম্বা তাতে সব পাপ লেখা আছে এখন কি বাঁচার কোনো উপায় থাকতে পারে সে বেচারি ভয় খাবে ভয় পাবে আল্লাহর কাছে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা এত সব পাপ করেছ কোনো কি পূর্ণ করি আল্লাহ কোনো পূর্ণ করেছি বলে আমার মনে হয় হয় না না রেস্তারা এর কি কোনো পুণ্য নেই মালিয়াম আমার এখন আমি কারোর প্রতি কোনো জুলুম করব না কোনো অন্যায় করব না এর রেজিস্ট্রারকে দাড়ি পাল্লাই ওজন করো মিজান তাই না কেমতের দিনে তিন শ্রেণীর জিনিস ওজন করে হবে। কি না কোনো জুলুম করবো না সেই কাটা কয় কার্ডটা কোয় নিয়ে এসো দাঁড়িয়ে পাল্লা একদিকে নিরানব্বইটা রেজিস্টার ভারি ভারী আর অপর দিকে একটা কার্ড আনা হবে কার্ডটা রাখা হবে দেখা যাবে যে কার্ডটার ভারিতে রেজিস্টার তার মানে তার তৌহিদ ছিল কোন প্রকারের সিড়ি ছিল না সিড থাকলে সে বাঁচতে পারতো না যেহেতু তার তৌহিদ আছে আর এই কারণে তার দাঁড়িয়ে পাল্লা ভালো হয়ে গেল ফলে আল্লাহ তাকে বেহসা করে দিল তৌহিদ থাকলে বাঁচার উপায় আছে খবরদার সিড়ি করবেন আর সিড়ি করবেন না কোনো প্রকা সিড়ি করবে না বলছিলাম স্ত্রীর গায়ে হাত দিয়ে দেখলেন সুতো বাঁধা আছে বললেন কি যে সুতো কেন তো বললেন যে এইরকম বাদ বিসর্প রোগ বা যে কোনো রোগের কারণে আমাকে ঝাড়ফুঁক করে দেওয়া হয়েছে সুতোটা ছিঁড়ে ফেললেন ছিঁড়ে ফেলে বললেন কি যে আবদুল্লাহ বিন মাসুদের পরিবার সিঁড়িখ থেকে মুক্ত এ সিঁড়িখ কেন রসুল্লা সাল্লাহ বলেছেন যে যেমা ঝারফুক সির কি ঝাড়ফুঁক সিরেক তাবিজ বাঁধা সিরেক আর স্বামী স্ত্রীর মাঝে প্রেম ঘটানোর জন্য কিংবা অবৈধ প্রণয় ঘটাবার জন্য অনেকে করে কি করে যোগ জাদু বলে না যোগ জাদু ট করে এসব হচ্ছে সিরেক রসুল্লাহ সাল্লাম বলেছেন তারপরে জাইনাব বলছেন যে আমি একদিন বের হলাম আমাকে একজন লোক দেখে নিল আর দেখে নেওয়ার পর আমার চোখ থেকে পানি পোয়া শুরু হলো যেদিকে লোকটা দাঁড়িয়েছিল সে দেখল বদনজর বল তাই না তো আমার চোখ থেকে পানি পরতে লাগলো হাইজা রাকাই তোহা সাকানা একদম আোহা যখনই আমি ঝাড়ফুঁক করি বা মন্ত্র পরাই তখনই চোখ থেকে পানি পরা বন্ধ হয়ে যায় তাহলে এটা কি যে বলার না কাজ হয় কাজ তো হয় যখন তুমি শয়তানের অনুসরণ করো এবং সেরকি ঝাড়ফুং ব্যবহার করো কিংবা সিরকি সুতো ব্যবহার করো তখন তোমার চোখে স্পর্শ করে না ফলে তোমার চোখ থেকে পানি যখন তুমি শয়তান চায় যে তুমি সে করো। যখনই এই শ্রেণীর কোনো রোগ হবে কোথাও ভালো হচ্ছে না শয়তান ফুস মন্ত্র দেয় অমুক জায়গায় যা অমুকের কাছে যা এই বলে শয়তান ফুস মন্ত্র দিয়ে মানুষকে ভ্রষ্ট করে বরং তুমি যদি বলতে এই দোয়া তাহলে ভালো হতো আজহা বাস রাব্বানাস ইসফান্তা সাফা ইফা এই দোয়া রসুল শিখানো সিরকি দোয়া না সৈহাদিসের দোয়া যদি বলতে তাহলে তোমার বেশি ভালো হতো বুঝতেই পাচ্ছেন শিরিক কাকে বলে তৌহিদ কাকে বলে প্রিয় দর্শক মন্ডলী বিরতির পর বাকি কথা আপনাদের সামনে পূর্ণক সামনে পূর্ণ করবো ইনশাআল্লা যে কথা বলছিলাম প্রিয় দর্শক মন্ডলী যে আব্দুল্লাভাবে সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না কিন্তু দুঃখের বিষয় এক শ্রেণীর তারা এই শ্রেণীর সিরিখ তাবির সুতো ইত্যাদি ব্যবহার করে আর মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ উপার্জন করে দেখবেন অনেক মানুষ লকেট ব্যবহার করে স্বর্ণের না হয় কোনো ধাতু আর সেই লকেটের ওপরে আল্লাহ শব্দ লেখে ঠিক আছে এটাকে সেরেখ এটা সিরিখ না যেহেতু আল্লাহ শব্দ আছে সিরিখ না কিন্তু ব্যবহার করা যায় না ওই কোরআনের মতো আল্লাহ শব্দ আপনার বুকে থাকবে আবার বেপর্দা মহিলার বুকে আল্লাহ আকবা বেনামাজি মহিলার বুকে আর নাপাক মহিলার বুকে থাকবে না থাকবে না সুতরাং এমন কাজ করা যাবে না আল্লাহ শব্দ লেখা লকেট ব্যবহার করা যাবে না পুরুষ যদি ব্যবহার করে নাকি অনেক পুরুষ হার ব্যবহার করে কিন্তু পুরুষের জন্য তো হার না হার ব্যবহার করবে মহিলারা আর মহিলারা তাদের লকেটে আল্লাহ শব্দ লেখাতে পারবে না তার কারণ বুঝতেই পারছেন আল্লাহর সাথে একটা আদব থাকা দরকার আল্লাহ নামের প্রতি একটা আদব থাকা দরকার আল্লাহ শব্দ শুনলে আপনার মনের ভেতরে চমক আসা দরকার কিন্তু আপনি আল্লাহ শব্দটাকে এমন করে নিয়েছেন বুকের লকেট বানিয়ে আ যে কোনো জায়গায় যাচ্ছেন বাথরুমে যাচ্ছেন তারপর তাতে মিলন আছে তারপর আপনি নাপাক অবস্থায় আছেন আপনার বুকের এমন জায়গায় রাখা আছে বেপর্দা অবস্থায় যেটা পর্দা করা ফরজ যায়জ না অনেকে মোহাম্মদ লিখেও ব্যবহার করে এই মোহাম্মদ লিখে যদি ব্যবহার করে আপনি মনে করেন যে আমার এতে বরকত হবে বা অন্য কি তো সেখ না আর যদি এমনি সৌন্দর্য যেন লিখেন তাতেও মোহাম্মদের প্রতি বিয়াদবি হবে এইভাবে মহিলাদের লকেটে এই নাম লেখা ঠিক না তবে অনেকে লকেটে হয়তো কাবা শরীফের ছবি মদিনার মসজিদের ছবি কিংবা কোনো মাজারের ছবি ইত্যাদি ওখানে খোদাই করা থাকে তাই না জায়েজ না স্বর্ণকাররাও শুনে রাখেন যারা স্বর্ণের কাজ করেন তাদেরও এই রকম করে দেওয়া যায়জ না কারণ তারা এক এক বিশ্বাসে ব্যবহার করবে সেখানে সিরকে সহযোগিতা করা হবে কাবাসড়ি ব্যবহার করবে ভাববে আমার বুকে কারিব খালাস হ্যাঁ আমার কিচ্ছু হবে না মদিনার মসজিদের সবুজ গম্বুজ আমার বুকে আছে অথবা আমার কোনো বিপদ আসবে না তাই না গাড়িওয়ালারা দেখেছেন গাড়িতে কী কী রেখে থাকে আপনারা মুম্বাই ঘুরে বেড়াচ্ছেন দেখেছেন সাইঁবাবা তারপর আর কার কার মূর্তি ইত্যাদি রাখা থাকে ও বিজাতি কিন্তু মুসলমানদের গাড়িতে যদি সাঁবাবার ছবি থাকে মূর্তি থাকে মুসলমানদের গাড়িতে যদি হ্যাঁ কাবা শরীফের ছবি থাকে কিংবা মদিনা শরীফের ছবি থাকে কিংবা কোন মাদারের ছবি থাকে এবং এই বিশ্বাস থাকে যে এই ছবি থাকলে হবে না তাহলে কি সেটা না হ্যাঁ অনেক গাড়ির সামনে দেখবেন জুতো ঝুলানো আছে ছেঁড়া জুতো কেন বলুন তো গাড়ির গাড়ির সামনে ছেড়া জুতো ঝুলছে কেন হ্যাঁ বদ নজর লাগবে না হ্যাঁ বদ নজর থেকে বাঁচার জন্য জুতো ঝুলিয়ে দেয় আপনার লেবু গাছে জুতো ঝোলান না মুড়ো ঝাটা ভাঙা হাঁড়ি ঝোলান না কি জন্য আপনি পুঁই শাক লাগিয়েছেন পুঁই শাক লক লক্ষ পুঁই শাকের মাচাতে দেখেছেন ভাঙা হাঁড়ি থাকে মুড়ি ভাজা খোলা ভাঙা লাগানো আছে চুম লাগানো আছে তাই না সুন্দর গাছে ফল আছে সেই ফল যাতে নজর না লাগে তার জন্যে এই শ্রেণীর কিছু একটা লোটকে দেয় এগুলো কি এগুলো সব বহু ধারা মুসলমানদের মাঝে আল্লাহ আল্লাহ মুশরিক পরিপূর্ণ মুসলিম মুমিন যাকে বলে কঠিন পাওয়া একটা না একটা অন্ধবিশ্বাস তার মনের ভিতরে আছে সুভান আল্লাহ অনেক আলেম ওলামা বাড়িতে গেলাম তো তো দেখছি দরজার সামনেই তাবিজ লেখা আছে ওই সব সাতশো ছিয়াশি দশ বারো তেরো চোদ্দ পনেরো সব কি লেখা আছে আলেম মানুষ দেখছেন আলেম মানুষ আলেম তার জ্ঞান থাকা উচিত কিন্তু তৌহিদের জ্ঞান আলাদা তৌহ নেই তাই চোলটকে রেখেছেন অথবা ভাবছেন এটা জায়জ কিন্তু না আপনি বলবেন আমি তো ব্যবহার করিনি আমি দরজায় চিটিয়ে দিয়েছি তো সেটা কোরআন আয়াত চিটিয়ে দেওয়া বড়জোর জায়জ হতে পারে কিন্তু এই পাঁচ সাত আট দশ সংখ্যা হ্যাঁ সংখ্যাতে কি কোনো কাজ হয় নাকি সাতশো ছিয়াশি লিখেন অনেকে তো সাতশো ছিয়াশি লিখলে কি বিসমিল্লাহ হয়ে যাবে নাকি তাহলে ওইভাবে আপনি এক কাজ করেন নম্বর বানিয়ে নেন সোরাফ ফাতেহা আল্লাহ দিয়ে শুধু নম্বরই বলে নামাজ হয়ে যাবে তাই না হবে তাহলে যে নামাজ যদি না হয় সোরাফাতে মনে করুন চার হাজার হল এবারে নামাজে দাঁড়িয়ে চার বলে আপনি রুকু হবে না কি নামাজ যাই হোক আছে মধ্যে ছিল আল্লাহ তালীল হে ইমানদাররা কিছু পাদরি পুরোহিত আছে যারা মানুষের মালধন অন্যায় উপায় অন্যায় ভাবে কি করছে ধর্মের নাম দিয়ে খাচ্ছে তোমরা তাদের থেকে সাবধান ভাই যান আসলে কি ব্যাপার জানেন যে ব্যক্তি চাইবে যে আমি হালাল পথে রুজি কামা বসে পারবে এই মনটাকে মজবুত করতে হবে মোহাম্মদ রসুল্লাহাম বলছেন যে ব্যক্তি পবিত্র থাকার ইচ্ছা করবে মজবুত নিজের মনটাকে সবল করবে আল্লাহ তাকে সহযোগিতা করবেন সে পবিত্র থাকে মন দুর্বল হয় ইমান দুর্বল হয় কি করব হুজু চলতে পারি না পারছি না এখন কি করবো তাহলে পারবেন না আল্লাহ তালা আপনাকে যে রুজি দিয়েছেন তাতে আপনি সন্তুষ্ট হন অতিরিক্ত আশা করলে অতিরিক্ত কামনা করলে সুখ পাবেন না আর অতিরিক্ত কামনা করলে আপনাকে হালাল না পেলে তো হারামের লোকের মুখাপেক্ষি হব না সিটিক বিদাতের মাধ্যমে আমি অপরের ধন কামাবার মুখাপেক্ষি হব না আল্লাহ তালা তাকে সাহায্য করবেন আল্লাহ তালা তাকে অমুকাপেক্ষি করে দেবেন সববার যে ধৈর্য ধরবে আল্লাহ তাকে ধৈর্য ধরার আহাদুন তৌফিক দেবেন ওমা আমিন আর কোন এর থেকে বড় উপহার কিছু দেওয়া হয়নি যা ধৈর্য ছাড়া অন্য কিছু হতে পারে ধৈর্য হচ্ছে বিশাল উপহার আল্লাহ থেকে আপনার মাঝে যদি ধৈর্য থাকে আপনার দারিদ্রের উপরে ধৈর্য আপনার কষ্টের উপরে ধৈর্য মারলাম আপনার বেতন কম আপনার উপার্জন কম কিন্তু তাতে যদি আপনি ধৈর্য ধরেন তার থেকে বড় উপহার আর কিছু নেই আল্লাহর কাছে রুজি চান আল্লাহর কাছে সময় সামান্য আছে যদি আপনাদের কাছে ছোট প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর দিয়ে আমার বক্তব্য শেষ করবো আসসালামত বিভিন্ন মসজিদের সামনে দিকে দেখা যায় আল্লা একদিকে এত বড় অপরাধ নয় যে সে মসজিদে নামাজ হবে না তবে যে লিখেছে এক নম্বর ভুল মসজিদের সামনে কেবলার দিকে এমন কিছু রাখা নয় যা নামাজিদের মনোযোগ ছিনিয়ে নাই। নামাজিদের নামাজে ডিস্টার্ব করে এমন কোনো জিনিস এমন কি ঘড়ি পর্যন্ত রাখা ঠিক না এমন মশাল্লা রাখা ঠিক নয় যে মুসাল্লাতে নামাজি দৃষ্টি আকর্ষণ হয় তা বলে যে থাকলেই নামাজ নষ্ট হবে তা না নামাজ নষ্ট হবে তার যে নামাজ ছেড়ে দিয়ে ওইদিকে তাকিয়ে থাকবে ও যে সেদিনে বলছিলাম না যে নামাজ বাদ দিয়ে দোকানের হিসাব করছে অতএব আল্লাহ মুহাম্মদ যাই লেখা থাক তাতে কিন্তু মসজিদে নামাজ হবে না এমন কথা না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক কেলেম সঠিক জ্ঞান অর্জন করে ভাবে আমল করতে পারি আল্লাহ আমিনবীন মোহাম্মদ ওয়াল আলহি ও আজমাইন ওসালামু আলাইকুম ওরি